ইবনু উমার রদালাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি গর্ব ও অহংকারের সাথে লুঙ্গি টাকনুর নীচে ঝুলিয়ে পথ চলছিল এই অবস্থায় তাকে জমিনে ধসিয়ে দেওয়া হল এবং কেয়ামত পর্যন্ত সে এমনই অবস্থায় নিচের দিকেই যেতে থাকবে আব্দুর রহমান ইবনু খালিদ রহমতুল্লা আলহি ইমাম জুহরি রহমতুল্লাহ আলহী হতে হাদিস বর্ণনায় ইউনুস রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন